সে জাদুকরকে বলল আমি চাইলে তোমাকে পুরো আঙুল দিয়ে পিষে ফেলতে পারি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও জাদুকর সেখান থেকে পালিয়ে গেল কিন্তু দূরে থেকেই প্রতিশোধ নেওয়া শুরু করল আমি তোমার স্ত্রী যে পুত্রে মতো নয় চুপ করো কিন্তু ও আমাদের সন্তান তাই যতই ছোট হোক না কেন টম থাম জন্ম নেবার পর তার বাবা মা একেবারে নাজেহাল হয়ে গেল मन खराब करो नाचा রমথাম নিজের বাবা মার থেকে বাগানের ছোট ছোট প্রাণীদের সঙ্গে খেলতে ভালোবাসত কারণ বাবা মা ওর মতো না এই যে তুমি কেমন পিঠে চড়ে গোয়াল পাখিদের সঙ্গে নিজেই এত তাই এ ছোট্ট প্রাণীদের জগতে সে মহা আনন্দে থাকত কিন্তু একদিন সে তার ব্যাং বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে একটা পাতার ওপর পড়ে গেলো আর অমনি একটা বিশাল পাইক মাছ তাকে টুকরে গিলে ফেললো আর সোজা পৌঁছে গেল রাজবাড়ির রান্নাঘরে বাবুরচির ছুরির নিচে এতক্ষণে ওলা হওয়ায় নিঃশ্বাস দিতে পারলাম মাছের পেটে কি বিচ্ছিরি গন্ধ কোন অদ্ভুত জিনিস ও আমি টম স্যার টক খবর ভালো তো এই পুঁচকে ছেলেটাকে নিয়ে আমি এখন কি করি তখন তার মাথায় একটা বুদ্ধ যখন ও ব্রিজের উপর দিয়ে কুচকাওয়াজ করলো বিউগল বাজিয়ে সবাই একেবারে হাঁ হয়ে গেল আশ্চর্য হয়ে গেল ওটা আবার কি এটা কি আসল মনে হচ্ছে কোনো জাদু দেখছি রাজসভায় এমন আশ্চর্য জিনিস কেউ কোনদিন দেখেনি বাবুর সবাই খুব হাততালি দিল আর সবচেয়ে জোরে হাততালি অসাধারণ আশ্চর্য ব্যাপার এই নাও তোমার পুরস্কার রাজা চতুর বাবুর্চিকে এক থলি সোনার মোহর পুরস্কার দিল টম থাম্বের ভাগ্য আরো ভালো আরে টম তুমি তো আমাকে বিখ্যাত করে দিলে বাবুরচি তাকে রাজার মনোরঞ্জনের কাজে লাগিয়ে দিল এত মান সম্মান পেয়ে সে তো বেজাই খুশি দারুন উপহার অনেক ধন্যবাদ আর এই নাও রাজকীয় খাবার স্বয়ং রাজা এই খাবার খান ও তো দারুণ সুস্বাদু টম ভালো ভালো জিনিস উপহার পেল বদলে তাকে শুধু ভোজ সবাই মহিলা দেখে শিশু দেয় মহাশয়া আপনি একদম পরের মতো দেখতে মহিলা হেসে লুটিয়ে পড়ে ও টম কি মজাটাই না তুমি করতে পারো টম জানতে পারল না যে সে একজন শত্রু তৈরি করেছে একটা বেড়া। যে টম আসার আগে পর্যন্ত রাজার খুব প্রিয় ছিল কিন্তু রাজা এখন তাকে ভুলে গেছে এই নবাগত সূত্রকে উচিত শিক্ষা দেবে বলে সে বাগানের টমের ওপর টম কিন্তু বেড়ালটাকে দেখে পালিয়ে গেল না বেড়ালটা অবশ্য তাই চেয়েছিল সে তার সোনার পিনটা বার করে সাদা ইঁদুরের পিঠে চেপে চিৎকার করে উঠল আক্রমণ ছোট্ট তলোয়ারের আঘাতে বেড়াল বুঝলো শক্তিতে আছে কিন্তু আমার আছে বুদ্ধি বুদ্ধি দিয়ে আমি টমকে শেষ করে দেব রাজা যখন সিঁড়ে দিয়ে নামছিল বেড়ালটা গিয়ে তার পায়ে আলতো করে ধাক্কা খেলো আর মিয়াও বলে ডেকে উঠল। আর তখন সে এক ভয়ানক মিথ্যে কথা বললো থাম আপনার খাবারে বিষ ল পাতা মেশাবে আমি সেদিন দেখলাম ও বাগানে বিষ লতার পাতা ছিঁড়ছিল पचंदना महाराज बीस दिन मेरे फिले भा प्रहरी पाठ टमथम के धरे आनते ও মহারাজ দেখুন বেড়ালদার কথার প্রমাণ দিতে সাদা ইঁদুরের পোশাকে নিচ থেকে একটা বিশ লতার পাতা টেনে বার করলো পাতাটা সে নিজেই ওখানে লুকিয়ে রেখেছিল এটা আমার নয় রাজা কোনো কথা না ভেবে সোজা তাকে কারাগারে আটকে রাখার আদেশ দিল কিন্তু এত ছোট তাই ওকে ওরা একটা পেন্ডুলাম ঘড়িতে বন্ধ করে রাখলো ও সবই আমার দুর্ভাগ্য घंटार पर घंटा दिन दिन कल पेंडने आघात दयाचाओहो আটকে পড়লে কি হয়েছিল তার দয়া হলো আর তাকে সে মুক্ত করে দিল তুমি এখন বেরোতে পারো ধন্যবাদ তাহলে এখন তুমি কোথায় যাবে জানি না আমার কোথাও যাবার জায়গা নেই চিন্তা না আমি প্রজাপতির দেশে নিয়ে যাব। সেখানে আর এই হলো ঘটনা তাই যদি তোমরা প্রজাপতির দেশে যাও সেখানে দেখবে একটা প্রজাপতি মিনার আছে যেটা এই আশ্চর্য অভিযানের পরে টমথাম নিজে বানিয়েছিল